अनुसरण करा प्रथम नमज दाओ शिल्प अकृतज्ञता चलम अहंकारी पदचारणा সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে নেটওয়ার্ক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 السلام عليكم ورحمة الله وبركاته وحمد الله حمد الشاكرين على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وعلى بعد دوره ربان كاتش رواغوني تو وشنخو اما در دوشوك بهاي بان در کے شبهت ساجانتشي welcome کورتشي اما در قرآن كندري قاس کريا آية جون عشون قرآن پوری قرآن بوجی قرآن আল্লাহআ যেন কোরআন কে আমাদের হৃদয়ের বসন্ত কাল বানিয়ে দেন আর আমাদের অন্তরে যত রোগ আছে কোরআন দিয়ে যেন দূর করে দেন আর আমাদের যত অসুবিধা আছে মনে যত ব্যাথা আছে মনে যত আমাদের বেদনা আছে যেন কোরআনের মাধ্যমে আমাদের রোল মডেল এই সম্পর্কে আমরা আলোচনা করছি আগের এপিসোড এই সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আমরা কন্টিনিউ করছি কারণ আলোচনা অনেক ওয়াইড অনেক ইম্পর্টেন্ট এবং অনেক লম্বা আলোচনা আসুন আমরা আয়াতকে কে আবারও তেলাওত করি শুনি এবং শুরু করি আজ বিশী লকদ কুমফি রসুলিল্লাহ হাসানা। لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزان হচ্ছে নিশ্চয়ই আল্লাহ রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এটা তার জন্য যে আল্লাহ এবং আখেরাতের আশা করে আর বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে যখন মমিনরা সৈন্যবাহিনী দেখল শত্রু বাহিনী দেখলো তখন তারা বলল এটা হলো সেই বাহিনী যার ওয়াদ আল্লাহ তাল আমাদেরকে করেছিলেন আর আল্লাহ এবং তার রসুল তারা সত্যই বলেছেন আর এর মধ্য দিয়ে তাদের ইমান বৃদ্ধি পেল এবং তাদের প্রশান্তিও বৃদ্ধি পেল সম্মানিত দর্শক ভাই বোনেরা আগে আমরা আলোচনা করেছি যে রসুল্লাহ আলাই ওয়াসাল্লামি হলেন পারফেক্ট হিউম্যান বি যে পারফেক্ট হিউম্যান হিসেবে যত ধরনের যোগ্যতা যত ধরনের কোয়ালিটি থাকা দরকার আল্লাহ রব আলিন আল্লাহর নবী কে তার সব দিয়েছিলেন সে জন্য তিনি দা বেস্ট রোল মডেল আর এজন্যই আমাদের আজকের এই আমরা আলোচনা করে দেখতে চাই আমি আপনার এবং আমার বাচ্চা আপনার আমার চিলড্রেন আমরা কিভাবে আল্লাহর নবীকে আমরা রোল মডেল বানাতে পারি আজকালকার আমাদের বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি হলো কোনো ক্রিকেট প্লেয়ার অথবা কোন ফুটবল প্লেয়ার অথবা কোন সিনেমার কোন তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহিম কারণ আল্লাহ রবুল্লা আলামিন মিস্টেক থেকে তাকে প্রোটেকশন দিয়েছেন সাল্ল আলাই সেজন্য যদি কোন সিনেমার নায়ক অথবা নায়িকাকে নামাজি না হয় চরিত্র জাহান নামে যান আপনিও কিন্তু তার সঙ্গে জাহান নামে যেতে হবে তাহলে আপনি আমি মা বাবা হিসেবে আপনাকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে যেন ইউ সান ইউর ড ছেলে আপনার মেয়ে can see the prophet every day every moment এখন আসলে তো প্র্যাকটিক্যালি আল্লাহর নবী তো এরকম কোন ছবি নাই আল্লাহর নবীর তো কোনো ফটো নাই যা আপনি দেখাইতে পারবেন দিস ইজ মুহাম্মদ sallallahu alaihi your role model এটা তো নাই এবং আল্লাহর নবীর ছবি রাখাও হয় না আল্লাহর নবীর ছবি আঁকাও নিষেধ তাহলে আমরা একটা ওয়ে আউট বের করতে হবে আমাদের একটা পথ বের করতে হবে যে আমাদের ছেলেমেয়েরা যেন সকালে বিকালে রাত্রে ঘুমাতে উঠতে খাইতে বসতে সব সময় আমাদের ছেলেমেয়েরা যেন নবী মুহাম্মদ ফিল করতে পারে মোহাম্মদ সাল্ল আলিহিম আওয়ার রোল মডেল হি ইজ উই দাস তিনি আমাদের রোল মডেল হাউ দ্যাট ক্যান বি ডান এটা কিভাবে করা যেতে পারে আমি আমার একটা হাম্বল আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে বলি আপনাদের কাছে হয়তো বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে আপনারা হয়তো আরো ভালো কোনো আইডিয়া থাকতে পারে আপনারা হয়তো এর থেকে ভালো কোনো বুদ্ধি বের করতে অনেক বুদ্ধিমান বিচক্ষণ অনেক ভাই বোনের প্রোগ্রাম দেখছেন অনেক বিচক্ষণ মানুষ টেলিভিশনের পর্দার সামনে আছেন নিঃসন্দেহে আমি একটা আইডিয়ার কথা বলি দেখেন আমি নিজে এটা আমল করার চেষ্টা করি এবং যারা আমল করেছেন তারা ফায়দা পেয়েছেন আপনি যদি আমল করেন যদি আল্লাহ তালা আপনাকে ফায়দা দেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন হোয়াট ইজ মাই আইডিয়া আমরা আমাদের লাইফে বিভিন্ন কাজ অ্যাক্টিভিটিস আমাদেরকে করতে হয় এবং এই কাজগুলোর সঙ্গে নবী মোহাম্মদ সোল্ল আলি ওয়াসাল্লামকে যদি রিলেট আমরা করতে পারি তাহলে আমি নিজেও মনে করব করবো আল্লা আমার রোল মডেল আমার বাচ্চারাও মনে করবে আমার চিলড্রেনও মনে করবে যে তিনি আমাদের রোল মডেল একটা এক্সাম্পল মনে করেন আমরা যখন যদি নর্মাল টাইমে ঘরে ফিরে যাই আমরা যেন কলিং বেলটাকে যেন প্রেস করি কলিং বেলের শব্দ হলো শব্দ হয়ে আসলে একজন এসে দরজা খুলবে দরজা খুললে আপনি ভিতরে যাবেন এইটাই তো স্বাভাবিক নিয়ম ঠিক না এই দরজা খুলবে। তখন আপনি জোরে সালাম দিবেন আসসালাম এবং আপনার বাচ্চাদের সবার জন্য কম্পলসারি করবেন সবাই যেন আপনার সালামের জবাব দেয় সবাই আপনার সালামের জবাব দিলে বাচ্চাদেরকে আপনি এক্সপ্লেইন করবেন বলবেন যে জানো ঘরে ঢুকার সময় কেন সালাম দিতে হয় সালাম দিতে হয় যখন ঘরে ঢুকতেন তখন তিনি সালাম দিয়ে ঢুকতেন তাহলে আপনার ছেলেমেয়েরা মনে করবে তাহলে ঘরে ঢুকার সময় আল্লাহ নবীর একটা অ্যাকশন আছে আল্লাহ নবীর একটা ইনি নবীর একটা আদর্শ আছে তাহলে তিনি ঘরে ঢুকার সময় আমার আদর্শ আমি যখন ঘরে ঢুকবো আমি সালাম দিয়ে ঢুকবো আপনার বাচ্চারা যখন ঘরে ঢোকে সালাম দিয়ে ঢোকে কিনা আপনি চেক করবেন যদি বাচ্চারা সালাম দিয়ে ঘরে না ঢুকে বাচ্চাদেরকে বলবেন বাবা সালাম দিয়ে ঢোকো আর তখন বলবেন কেন তুমি সালাম দিয়েছ জানো বলবেন এই জন্য তুমি সালাম দিয়েছ নবী মোহাম্ম আপনি চেক করবেন তারা বিসমিল্লা বলে খাওয়া শুরু করে কিনা বাচ্চারা যদি বিসমিল্লা বলে খাওয়া শুরু না করে আপনি বাচ্চাদেরকে মনে করাই দিবেন যে না আপনি তাদেরকে এক্সপ্লেইন করবেন কারণ নবী মুহাম্মদ সাল আলিহি ও তিনি যখন খাওয়া শুরু করতেন বলতেন বিসমিল্লা আর মুখে তিনি খাবার দিতেন আর বিসমিল্লা যদি বলে খাওয়া হয় তোমরা কেউ বাম হাত দিয়ে খাবে না কারণ শেতন বাম হাত দিয়ে খায় তখন তারা বুঝবে ও কোন হাত দিয়ে খেতে হয় সে ব্যাপারেও নবী মুহাম্মদ আপনার বাচ্চা যখন বেড়ে যাবে ঘুমাতে যাবে আপনি আপনার বাচ্চারা ঘুমাতে আমি তোমার নামে ঘুমাতে গেলাম আর তোমার নামে আমি ঘুম থেকে উঠবো এটা কেন আমরা বলবো বাচ্চাদেরকে বলবেন এই জন্য দোয়া বলতে হয় কারণ বাচ্চারা মনে করবে ও আমি যখন বিছানায় যাবো তখনও নবী মুহাম্মদ আলিহিম এর কিছু বলার আছে সেখানে আল্লাহ নবীর কন্ট্রিবিউশন আছে সুবাহান আপনার ছেলে সারা রাত ঘুমায় সকাল বেলায় উঠেছে উঠার পরে বাচ্চাটা দোয়া পড়ে কিনা ঘুম থেকে উঠা ঘুম থেকে উঠার পরে আমরা যে দোয়া বলি আল্লাহ আফটার দা ডেসাল রিটার্ন হিম আমরা সকালে উঠেছি ইন দা মর্নিং আর বললাম এই দোয়া বাচ্চা আপনাকে বলতে পারে যে আব্বু এত দোয়া বলতে হয় কেন আপনি বলবেন তোমার নবী মুদ তিনি যখন সকাল বেলায় ঘুম থেকে উঠতেন কাছে আল্লাহর নবী রোল মডেল আলোচনা অনেক লম্বা আলোচনা কন্টিনিউ করতে হবে এর মধ্যে সময় হয়ে গেল ব্রেক এ যাওয়ার উইল গোয়িং ব্রেক আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে খানিক্ষণের মধ্যে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক পথে চলা যায় না কারা প্রতি তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্লহিম অলীন তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের চলেছি সেই অভিশব্দ এবং আয়োজন যাদের পথে চলা যায় না क्यों इसलम पथ के निर्वाचन ना कर निर्देश दिए जर पथे चला जाए ना प्रति रविवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানি রকব তিনি আমানতের খেয়ানত করেছেন জাহাঙ্গীর <laughs> स्वागत I a very, very important point after I explain Kuchilam, that Muhammad ﷺ is our role model even while we are eating. And if your children are eating with the left hand, tell them to eat with the right hand. Professor ﷺ said, don't eat with the left hand, because shaitan eats with his left hand. He said, don't eat with the right hand. আপনার বাচ্চা যখন বেড়ে যাবে আপনার বাচ্চারা ও আল্লাহ নেম আই এম ডাইন্ড বি আর তোমার নামে আমি ঘুম থেকে উঠবো এটা কেন আমরা বলবো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 তোমার নবী মুদাহ তিনি যখন সকাল বেলায় ঘুম থেকে উঠতেন মরণ দেওয়ার পরে ফিরে যাবো আল্লাহর কাছে বাচ্চা যখন আপনার সঙ্গে গাড়িতে ওঠে রিকশায় ওঠে আপনার সঙ্গে কার হোক প্রাইভেট কার হোক অথবা বাস হোক অথবা ট্রেন হোক যে ট্রান্সপোর্ট হোক আপনি নিজেও ঠিক হয়ে যাচ্ছেন বাচ্চা যখন কোন জানবাহনে উঠলো তখন বাচ্চা যানবাহনে উঠার দোয়া আল্লাহ হক্লাহ কারণ হলো নবী মুহাম্মদ তিনি গাড়িতে ওঠার সময় দো বলতেন আপনার বাচ্চা যখন ঘর থেকে বের হবে আপনি খেয়াল রাখবেন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লা আল্লাহ ছাড়া আর কোন শক্তি নাই আল্লাহ ছাড়া আর কোনো হারকত নাই এটা ছেলেটা মেয়েটা বলে বের হলো কিনা খেয়াল রাখবেন যদি না বলে বলবেন বাবা গো মা গো তোমার নবী মুহাম্মদ সাল্ল আলিহি ও তিনি যখন ঘর থেকে বের হতেন তখন এই দোয়া পড়তেন এইভাবে যত দৈনন্দিন দোয়া আছে যত আপনার রেগুলার দোয়া আছে দোয়া গুলো আপনি নিজে যেমন প্রাকটিস করবেন বাচ্চাদেরকে প্রাকটিস করাবেন এবং এই সঙ্গে বাচ্চাদেরকে রিলেট করবেন উইথ মুহাম্মদ সাল্ল আলিহি ও এজন্য দেখেন আপনি ঘরে ঢুকার সময় তারা ঘরে ঢুকার সময় আল্লাহ নবীর কথা শুনলো খাওয়ার সময় আল্লাহর নবীর কথা শুনলো পড়ার সময় আল্লাহ নবীর কথা শুনলো ঘুমানোর সময় আল্লাহ নবীর কথা শুনলো ঘুম থেকে উঠে আল্লাহর নবীর কথা শুনলো ঘর হতে বের হওয়ার সময় আল্লাহর নবীর কথা তারা জানলো যানবাহনে উঠল আল্লাহর নবীর কথা তারা জানলো মসজিদে গেলো তারা আল্লাহ নবীর কথা জানলো মসজিদ থেকে বের হলো আল্লাহ নবীর কথা জানলো তাহলে এতবার যদি নবী সাল্লাহ আলহি ও নাম বারবার বার বারি টাইম টেন্ডুলকার কারণ তাহলে আল্লাহ নবীর নামটা তারা বেশি জানলো তখন তারা মনে করবে ন দেুড প্লেয়ার দে ক্যান বি সামথিং গুড বা দে আর নোট আওয়ার রোল মডেল আওয়ার রোল মডেল Is the Prophet Muhammad ﷺ a nubi-hu-le-nama-der-mulot-or-rol-model. That's the reality. The nubi-muhammad ﷺ tar-shang-e-prithi-bir-kun-o-mano-shir-tu-lo-na-ho-te-paare-na. Tar-shang-e-ar-kar-o-tu-lo-na-ho-te-paare-na. Jotu manub manubi prithi bite e se ce ce ce ce ce ce ce ce ce ce ce ce The greatest leader is Muhammad Rasulullah Sallallahu alayhi wa sallam George Bernard Shaw Or Michael Harts Or the hundreds They will be putting Muhammad Rasulullah Sallallahu alayhi wa sallam At the top of their list That has been done And that will be done until the day of Qiyamah Qiyamah Asha Jannoyi মোরা বুঝি মূল কথা হলো আল্লা নবীর আদর্শ থেকে আপনি কতটুকু নিলেন আর আমি কতটুকু নিলাম দ্য কোয়েশ্চেন হাউ মাছিড মাই ব্রাদ How much I have been benefited myself? That is the important question. This is the main question. If you don't have any benefit, and if you don't have any benefit, and how much changes I have made for my life. If you don't have any changes in your life, if you don't have any changes in your life, if you don't have any changes in your life, then successful. Successful here, আর এটাই আল্লাহ আমাদেরকে বলেছেন তুমি আমাদেরকে দুনিয়াতে এবং সব থেকে ভালো জিনিস দাও আর জাহান নামে থেকে আমাদেরকে বাঁচাও আমিন সম্মানিত ভাই বোনেরা তাহলে আমি যে কথা আপনাদের খেদ পেশ করলাম সেটা হলো এই আমাদের যে কোনো কাজ শুরু করা আমাদের মসজিদে ঢোকা মসজিদ থেকে বের হওয়া আমাদের নিজেদের খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়া শেষ করা অথবা আমাদের অন্য যেকোনো ওকেশন জামা কাপড় পরা জামা কাপড় খুলে যে আসে আদর্শ সেখানে যিনি এরকম সব জায়গার জন্য কথা বলেছেন বাইবেলেও পাবেন না তাওরাতেও পাবেন না কোন জায়গায় আপনি এরকম পাবেন না কারণ নবী মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম কাছে যে কোরআন সেটা টেস্টামেন্ট। আপনার ওল্ড নিউ টেস্টের পরে আল্লাহার কাছে কিছু লোকজন গিয়ে আল্লাহ নবীর অফাতের পরে বললো যে হে মা আপনি আমাদেরকে নবীর জীবনী সম্পর্কে কিছু মেহরবানি করে বলেন না তখন মা বললেন যে হে লোকেরা আলা তাকরাউন আল কুরআন তোমরা কি কুরআন তিলাওয়াত করো না পড়ো না বালা ওয়াই নট উই ডু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের istri মা আয়শা বললেন ওয়া কান খুলকহু আল কুরআন এই মহান নবীর চরিত্র ছিল কারেক্টার ছিল কুরআন কুরআন ওয়াজ দা কারেক্টার অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ইটসেলফ this is the theoretical version this quran is the theory and the life of muhammad sallallahu alaihi wasallam is the practical quran tahole allah er nobi asholei amader jonno role model kaje ashun apni nije ebong apnar selemera apnar bhai brother ra shobai mile amra amader prottekta choto choto kaje allah er nobir adorshoke onushoron kori doinik bar bar allah আর এই মানার মধ্যে দিয়ে আমাদের জীবনকে আমরা সুন্দর করি আর যারা আল্লাহর তারা আল্লাহকে মানবে আর তারা একই জানাতে নবী সাল আলহি সাথেই থাকবেন শাহ আল্লাহ আল্লাহ রব সারা পৃথিবীকে যেন তৌফিক দেয় আল্লাহর নবীকে তাদের গ্রেট রোল মডেল হিসেবে তারা যেন গ্রহণ করে আর পৃথিবীর যত দুনিয়াতে যত অসুবিধা আছে সব অসুবিধা দূর হয়ে যাবে মানুষ শান্তি পাবে ইনশাআল্লাহ আল্লাহ রব আলিন যেন কবুল করেন আলী আসসালাম আলাইকুম ওরি नाम करो जो जकत दिए सम्पद के विशुद्ध कर এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম ইস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ইশা আলাহ ইসলাম আবার নেমে আসবে দার্জালের কপালের উপরে কাপা থাকবে মানে দার্জাল কা মানুষ বেশি বেশি নেসাদার দ্রব্য পান করবে উঠে যাবে হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে এ অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলাম रविवार रत साढ़े दस टायबार सकाल नीस टी बांगल्